আবু হুরাই রাহ রাহতালন হতে বর্ণিত যে নাবী সাল্লা সাল্লাম সালাত আদায় করলেন অতপর বললেন শয়তান আমার সামনে এসেছিল সে আমার সালাদ নষ্ট করার বহু চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ আমাকে তার উপর বিজয়ী করেন অতপর পূর্ণাঙ্গ হাদিসটি উল্লেখ করেন